ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده فلا مضل له ومن فلا هادي له ونشهد ان لا اله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده قال الله سبحانه وتعالى ما জাতির হৃদায়তের জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেক যুগেই নবীগণ মানুষকে হেদায়তের পথে দাওয়াত দিয়েছেন সরল সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য তাদেরকে আহ্বান করেছেন কিন্তু মানুষের মধ্যে কিছু লোক নবী রসুলগণের বিরোধী হয়েছে তাদের বিরোধিতা করতে শুরু করেছে পবিত্র কোরআন এর সুরা ইয়াসিনে আল্লাহ সুবহান আলা এ সম্পর্কে বলেছেন ইয়া হাসলতানা আলাল তি হিমের রসুল ইন ইলাকা নূ বিহি ইস্তাহি যে আমার বান্দাদের উপর আফসোস দুঃখ পরিতাপ যে তাদের নিকট যখনই কোন রসুল কোন নবী পাঠানো হয়েছে তারা তাকে নিয়ে বিদ্রুপ করেছে ঠাট্টা করেছে তামাশা করেছে এটা হলো প্রত্যেক যুগের রীতি যে নবী রসুল তাদেরকে নিয়ে তামাশা করা হয়েছে ঠাট্টা করা হয়েছে ইস্তেহা করা হয়েছে আর যারা নবীগণের অনুসারী হয়েছেন তাদের অনুসরণ করেছেন তাদের মুতাবি মোতাবেক হয়েছেন তাদেরকেও ঠাট্টা করা হয়েছে তাদেরকে বিদ্রুপ করা হয়েছে এটা হলো যুগে যুগে চলে আসছে এটা প্রাচীন রীতি হজরত আদমা আলী সালসাল্লামের যুগ থেকে প্রত্যেক যুগেই নবীদের বিরোধী কিছু লোক তৈরি হয়েছে নবীদের নিয়ে ঠাট্টা করা তাদের উপর মিথ্যাচার করা এবং তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের কটুক্তি সমাজে প্রচার করা এগুলো নবী রসুলগণের সম্পর্কে হয়েছে এমন কি অনেক মিথ্যা কথা তারা আল্লাহ সোভাহ তালা সম্পর্কেও তৈরি করেছে এজন্যই তো পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তালা বলেছেন আম্মা যে তারা আল্লাহর সম্পর্কে যে সমস্ত মিথ্যাচার করে যে সমস্ত গুণ সাব্যস্ত করে সেগুলো থেকে আল্লাহ সুবাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বিশ্বনবী হ সত্ত্বেও তার সম্পর্কে বিভিন্ন মিথ্যাচার তারা সমাজে প্রচার করেছে তাকে পাগল বলেছে পবিত্র কোরআনাই রয়েছে যে তোমাদের যে সাথী রয়েছে তিনি পাগল নন একইভাবে আলী ওয়া সহদরমিনী আইসা রবিআ আনহার উপর অপবাদ দেওয়া হয়েছে জঘন্য অপবাদ এভাবে আল্লাহ তাল উপর মিথ্যাচার নবীদেরকে নিয়ে নবীদের অনুসারী তাদের স্ত্রী এবং তাদের আত্মীয় পরিবার পরিজনদের সম্পর্কে উপহাস ঠাট্টা বিদ্রুপ মিথ্যাচার এগুলো একটা সাধারণ বিষয় সর্বশেষ নবী খাতামী ইয়ীন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম যখন ইন্তেকাল করেছেন তার অনুসারী হিসেবে ইসলাম পালন করে আসছে মোহাম্মদুর রসুল্লাহর উম্মদগণ আর এই ইসলামের ধারকবাহক রসুল সাল্লাহ আলী সাল্লামের এলেমের ধারকবাহক হয়েছেন যুগে যুগে রসুল সাল আলহি সাল্লামের অনুসারী উল্লামা ক্রমগন পবিত্র কোরআনে রয়েছে ইনামা মিন ইবা আদিহী যে আল্লাহ আল্লাহআর বান্দাদের মধ্যে যে সমস্ত আলেম রয়েছে তারাই মূলত আল্লাহ তালাকে অধিক ভয় করে থাকে ইন্নামা ইকহ মিন ইবা আদিহি আলেম রাই আল্লাহ সুবাহর অধিক ভয় করে থাকে একই ভাবে রয়েছে জানে আর যারা জানে না কখনোই এক হতে পারে না পবিত্র কোরআনে রয়েছে আপনি বলে দিন যারা জানে অর্থাৎ যারা আলেম এবং যারা জানে না অর্থাৎ যারা আলেম নয় তারা কখনোই এক হতে পারে না সুতরাং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের অনুসারী তার উত্তরাধিকারী যে সমস্ত আলেম ওলামা রয়েছেন যারা রসুল সাল্লাহ আলহিমের এলেম সংরক্ষণ করছেন সেগুলো মানুষের কাছে প্রচার করছেন মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন এ সমস্ত ওলামা ইকরাম যারা রসুল সলাল্লাহ আলী ওসাল্লামের মিরাজ অর্থাৎ এলেমের উত্তরাধিকারী হয়েছে তাদের সম্পর্কেও মিথ্যাচার হওয়াটাই স্বাভাবিক যুগে যুগে নবী রাসুলদের সম্পর্কে যখন মিথ্যাচার হয়েছে তাদের উন্মত যারা তাদের উত্তরাধিকারী তাদের সম্পর্কে মিথ্যাচার না হওয়াটাই হল অস্বাভাবিক বিষয় সুতরাং উলামা ইকলাম সম্পর্কে মিথ্যাচার হওয়া তাদেরকে অপবাদ দেওয়া তাদেরকে নিয়ে ঠাট্টা করা এটা একটা চিরাচরিত একটা নিয়ম হয়ে আসছে নবী রাসুল যারা রয়েছেন তাদের বিরোধী যারা ছিল তারা তাদের কাজই ছিল এটা করা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা হকের ঝান্ডা নিয়ে হকের দাওয়াত নিয়ে রসুল সাল্লাহ আলহ্লামের আলেমের বিরাজ নিয়ে সমাজে যারা দিনের খেদমত করে যাচ্ছেন তাদের সম্পর্কে একটা শ্রেণী মিথ্যাচারে লিপ্ত হচ্ছে জঘন্য অপবাদ দিচ্ছে তাদের নামে বিভিন্ন ধরনের পোপাগান্ডা সমাজে প্রচার করছে এমনই একটি অপপ্রচার এবং ওলামাইকরাম সম্পর্কে জঘন্য অপবাদ ও মিথ্যাচার নিয়ে আজকে আমাদের আলোচনা সৌদি আরবের দাম্মাম থেকে একজন শেখ রয়েছেন শেখ মতিউর রহমান মাদানি তিনি ওলামায় দেওবান যারা উপমহাদেশে এবং সমগ্র বিশ্বব্যাপী ইসলামের খেদমত করে আসছেন কোরআনের খেদমত কোরআনের তফসিরের খেদমত হাদিসের খেদমত হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ইত্যাদির উপর যারা ব্যাপক খেদমত করে আসছেন এবং অতুলনীয় খেদমত যারা উপহার দিয়েছেন জাতিকে তাদের সম্পর্কে বিভিন্ন ধরনের মিথ্যাচার কটুক্তি উপহাস ঠাট্টা বিদ্রুপ করেছেন এবং তার এই ভিডিওগুলো অনলাইনে তিনি প্রচার করে থাকেন তার অনুসারীদের মধ্যেও এই ভিডিওগুলোর প্রচারণা দেখা যায় বিশেষভাবে আজকের আলোচনার বিষয় দেওবন্দী আকিদা নামে মতিউর রহমান মাদানির একটি লিকচার এই লিকচারে তিনি এতটা জঘন্য স্তরে নেমে গিয়েছেন যে দেও বিভিন্ন জায়গায় তাদেরকে কাফের মুশ্রিক ইত্যাদি অপবাদ করেছে। তো আমরা তার এই মিথ্যাচার তার উপহাস ঠাট্টা বিদ্রুপ এগুলো সম্পর্কে আমরা সাধারণ মানুষকে একটি কথাই বলবো যে এগুলো হকের ঝান্ডার নিয়ে যারা চলছে সমাজে যারা হকের পতাকাবাহী তাদের সম্পর্কে এ ধরনের মিথ্যাচার হওয়াটাই স্বাভাবিক মিথ্যাচার না হওয়াটা হলো অস্বাভাবিক বিষয় এজন্য কেউ যদি উলাম ইকরাম সম্পর্কে মিথ্যাচার করে তে এতে আশ্চর্যজনিত হওয়ার কিছু নেই এবং এতে আরো আশ্চর্যজনিত হওয়ার কিছু নেই এই জন্য যে মানুষ তো আল্লাহ সুল তাল্লাহ সম্পর্কে মিথ্যাচার করেছে যুগে যুগে মানুষ তো রসুল সাল্লু আলি ওসাল্লামকে পাগল বলেছে নবী করিম সাল্লু আলি ওসাল্লামের প্রিয় সহদরমিনী হজরত আইসার আদি আল্লাহআ আনহাকে তারা জিনার অপবাদ দিয়েছেন রুবিল্লা তো একইভাবে যদি কুফরি শির অপবাদামে দবানকে দেয় কোনো জালেম তাহলে এর থেকে আশ্চর্যজনিত হয়ে আমরা তাদের পিছনে ছুটার কোনো অর্থ নেই কথাই রয়েছে যে চামচিকার চেউচেউ চামচিকার চেঁচামেচিতে সূর্যের আলো কখনো বন্ধ হয়ে যাবে না সূর্যের আলো নিভে যাবে না সূর্য পৃথিবীবাসীর উপর আলো দিয়েই যাবে উলামায় দেওবানদের অবস্থাও এমন কারো চেঁচামেচি কারো অপবাদ কারো মিথ্যাচারে ওলামায় দেওবানদের এই অসামান্য অসাধারণ এবং অতুলনীয় খেদমত মিলান হয়ে যাবে না আর এ সমস্ত জালেম দাজ্জাল এবং কাস্জাব যারা আলেমদের নামে মিথ্যাচার করে তাদেরকে কুফরি শিরিকের অপবাদ দেয় তাদের কিতাবের নামে মিথ্যাচার করে এ সমস্ত দাজ্জাল এবং কাজাবের জবাব দেওয়ার জন্য ওলামায় দেওয়ানদের এত সময়ও নেই এজন্য আমাদের মতো নগণ্য তালিবুল এলেম যারা রয়েছে তারা এই সমস্ত সাধারণ মানুষকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য আমরা এগিয়ে এসেছি আজকে আমরা ইনশাআল্লাহ দেওবন্দী আকিদা নামে মতিউর রহমান মাদানি যে লিকচার দিয়েছে তার শুরুর অংশ অর্থাৎ ওয়াহদাতুল হুজুদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যেই জালেম এই দাজ এবং কাজে ঐলামায় দেওয়ার নামে মিথ্যাচার করেছে তাদের কিতাবের ভুল দিয়েছে। কিভাবে তাদেরকে কুফরি দিয়েছে। তাদের হিন্দুয়ানী আকিদা বানিয়েছে আমরা ইনশাল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব প্রিয় শ্রোতা আপনারা মতিউর রহমান মাদানির জঘন্য বক্তব্য আপনারা শুনেছেন তো আমরা শুরুতেই মতিউর রহমান মাদানির দেওবান্দিদের সংখ্যা সবচেয়ে বেশি বাংলাদেশে দেওবান্দিদের সংখ্যা সবচাইতে বেশি বেরেল বেরোদের সংখ্যাও কম নয় অবশ্যই এই দেওবান্দিদের আকিদা আর বেরেল আকিদায় অনেক ক্ষেত্রে মিল আছে सेम दा दा दा दा। खोला खुली आकिदा देवबंदीरा बोले गोपन कर देवबंदी दे आलेमरा लुक्राखे तरह आलेमरा से आकदा ग्रांत शीर् मतबादे विश्वास जनसाधारण के जानते दे जर फे साधारण मानस ना सरकी आकदाजर आलेम्मीदा रहा बेसिचु क्षेत्र देखेंकिदागुली आसबा देवबंदी और तरह मध्य द्वंद नहीं क्षेत्र गार्थक्य কোন কোন ক্ষেত্রে পার্থক্য হয়েছে পার্থক্য কোথায় রয়েছে তাও বলে দেব যে দেবান্দি আর বেরলি দেয় পার্থক্য কোথায় আর তাদের মিল কোথায় রয়েছে এসে এক জায়গায় সঙ্গমে এসে মিলে গেছে কোন কোন ক্ষেত্রে সেই ক্ষেত্রগুলো গুলি বলে দেব শুধু পার্থক্য যে এরা লুকিয়ে রাখে সিঁড়িগুলিকে তাদের দেওবন্দিরা আর তাদের রা তাদের খোলাখোলি তাদের মজলিশ মহফি ওয়াজ মহিলে বয়ান করে প্রথম আকিদা যে আকিদাটি ইসলামী আকিদা নয় যে আকিদা শুধু বিদাতি আকিদা নয় বরং কুফুরি বিদাতি আকিদা এই আকিদা মৌজুদ রয়েছে বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে সে আকিদা হচ্ছে ওয়াহদাতুল অজুদের আকিদা আরবিদা তাকে বলা হয় ওয়াহদাতুল ওজুদ ওয়াহাদা ওয়াহেদ থেকে এক হয়ে যাওয়া আর অজুদ মানে হচ্ছে অস্তিত্ব तो पृथिवीते जहाँ आते आसमान जमीन आल्लाखलुक अल्लाह जगत मध्य जो, आ, आ, आ, आ, आ, आ, जो जीव आन पशु प्राणी जो रकम हेवान रही जीव जंतु रही है पाखी रे इत्यादि समस्त किस्तित्व সমস্ত ওজুদ সমস্ত সৃষ্টি এবং অস্তিত্ব হচ্ছে ওয়াহাদাতের শাব্দিক অর্থ করলাম আর এটি হচ্ছে তার তফসিল ডিটেলস বিস্তারিত যা সংক্ষেপে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম ওয়াহাদুল অজুদ মানে খালেক আর মাহলুকের অজুদ আলাদা আলাদা পৃথক পৃথক নয় आल्ला जगतित आला आलद मानस के देखें जो प्राणी के देखेंता आल्लाजुधर आकी दुल अजुधर आकी दायर देवबान्दी सभा एक संगमे सिले गेस ওবন্দীদের বড় বড় কয়েকজন তাদের শিরোমণি আলেমদের নাম বলে তাহলে বুঝতে আরো সুবিধা হবে যে তাদের কিতাবাদিতে এইসব আকিরা পাবেন তাদের সবচেয়ে বড় শিরোমণি बड़ो तब्लिक करते हैं मोबालिकुलूदर जत देवबंदी भारत बांगलेश पाकिस्तान अखंड भारत थे मक्का अस्त हज मौसमी अन्न को मौसम आसार पर बायो बड़ो बड़ो आलेमदीम तरफ देखते प्रमाण लिखा ता हाजी एमदादुल्ला महजर मक्की कितब कितबर नाम शामदी कितबर नाम हम शामदी लिखाई हदजुदर जो देवबान्दी शेरमणी बड़ बड़ आलेम एक जन हशीद अहम्मद गंग नाम सुनेक्तव्य सुने रही है विश्वास कर प्रचार कर आलेम हम बिराट आलेम छोटो खाटो आलेम नाम निचि ना क्यों जर के सारा विश्व देवबंदी देवबंदी मजहब देवबंदी फिरकार लोकमान देवबंद मन हम हकीम्मधिश्रफ अल थानवी क्या चेंे ना बिहस्ा और को भाषा अनुबादला उर्दू और हिंदी चिन्हे हाकिम उलोम्मश्रफ अली थानवी एर। एरा हम তিনি শেখ শেখুল দেবন্দী ফিরকার শিরোমণি হচ্ছেন হুসাইন আহমদ মাদানী আর যার ছেলে আসাদ মাদানী প্রত্যেক বছর সারা পৃথিবীর ইমানদার মানুষেরা এতে কাপ করতে আসেন হজ উমরা করতে আসেন এতে খাব করতে বাদতবন্দি করতে কোথায় আসেন মক্গান আসেন আর আসাদ মাদানী হোসেন আহমদ মাদানি শিরোমণির ছিল আসাদ মাদানী তিনি যান বাংলাদেশে কোথায় বাংলাদেশে খবর আছে জানেন না কেউ দেখে নে আসেন ইউনুসকে একটু কোনো এক ভাই জান তো ইউনুসকে নিয়ে আসেন সে খবর দিত প্রত্যেক বছর ঢাকার এক মসজিদ আছে যায় না কাকরাইল মসজিদ অথবা অন্য কোন মসজিদ কাকরাইল মসজিদে উনি গিয়ে শেষ দশ দিন কাটান এতেকাল করেছেন গত বছরে বা তার আগের বছরে যাই হোক এই হচ্ছে তাদের আমল এবং আলেমদের একটা দেয় দিলাম বড়দের দিলাম বাকি ছোটদের লিস্ট ছোট ফুটিয়া আর যতগুলি মাদ্রাসা রয়েছে তরিকা কমি মাদ্রাসা রয়েছে সবগুলি দেওবন্দী আপিদার অনুসারী এই আপিদা ওয়াহাদুল ওজুথ ওয়াহাদাতুল ওজুদ बखारी शरीफर भाष्य बोले बखारी शरिफर भाष्य बोले लिखेदतुलजुद मान सारा पृथ्वी अस्तित्व सृष्टि शब्दा लिखे आकीदाय रही सब्बिर तफसानी बड़ा देवबंदी सब्बिर रफस बड़ो आलेमी शाफी पाकिस्तान अद्वित मुफ्ती जरा एक आगे बड़ा सबालक छाइ पाकिस्तान टीवी पाकिस्तान मुफ्ती आम मुफ्ती आजम बड़ो मुफ्ती छोटे फसिम जीवन खुजबे तफसि खुजबे खुजबी मरिफुल कुरानिफुल कुरान लेखक हमती शफी सब ओलमारा हम देवबंदी फिरकारा तीदा आकीदा रहे शेख जकारारियाबुल हादीस नाम तो शुनि तबली जम लिखक लिखक तबली जमत जमतियाग चालू करबलिग शुरू कर लें शेख जकाराइल गुली रही है फाजाइल ए सदात फर सदाते रहीदतुल एक कुफुरी। प्रथम पेश कर आरबी मुरत इबने आरबी पेश कर आरबी सम्पर्क महा गवेशन कमी आकीदा पेश कर ला पृथ्वी अस्तित्व इबादत करो ना क्योंकि पूजा करो ना से आल्लात है तुम जी तुम्हारे पूजा करो तब आल्लाबाद तुम्हें जो लिंग पूजा करो हिंदू देर मत पुरुष लिंग अथवा स्त्री लिंगे पुजा करो तब्लातार इबादत करो गंगा जमुनार हिंदू मत ताल्लाबाद है जी सोर कूक जी पूजा करो सेब आल्ला केजदाई तर कविता रही कूकर के लिए आल्ला के प দেবন্দিরা এমন ওয়াহাদুজুদে বিশ্বাস করে অর্থাৎ দেওবন্দীদের আকিদা হলো স্রষ্টা এবং সৃষ্টি এক এরপর সে আরো বিস্তারিত বলেছে যে দেবন্দী আলেম দে আশরাফ আলী থানব রহমুল্লাহ হাজিমদাদ মহাজের মক্কি এবং শিব্বির রহমদ উসমানী সহ অনেক বড় বড় উনামের নাম নিয়েছে মতিউর রহমান মাদানী শেষে এই আলোচনার শেষে মাদানী সাহেব বলেছেন যে এই আকিদা ওয়াহেদাতুলুদ এই ওয়াহেদাতুলুদের আকিদা নরসা কাশ্মীর রহমুল কিতাবে রয়েছে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ কিতাবে রয়েছে সর্বশেষ মতিউর রহমান মাদানির বক্তব্যের কিছু অংশ বলছি যে সে বলছে আল্লাহ সৃষ্টি যদি এক হয় এখন তাদের কথা বয়ান না করে এর অসারতা দেখুন মতি রহমান মাদানি বক্তব্য আমি হুবু বলছি এমন কুফরি কুফুরি যেই কুফুরি বলা হয়েছে এই ওয়াহাদুজুদের আকিদা প্রথম পেশ করেছে ইবনা আরাবি বলে একজন মুরতাদ খেয়াল করেন শব্দগুলো মতিউর মাদানি বলেছেন যে সম্পর্কে প্রথমে গবেষক উলাম বলেছেন কানা আকাম ইবনা আরবিউন হামে হামান থেকে বড় কাফের ছিল মতিউর রহমান মাদানির বক্তব্য হচ্ছে ইবনা আরবি ফিরাউন এবং হামান থেকে বড় কাফের ছিল ফিরাউন যে আনা আলা আমি বলেছিলাম প্রভু আমার পূজা করো কিন্তু একথা বলেনি যে আমার পূজা করলেই হবে। কিন্তু ইবনে আরাবি এই আকিদে পেশ করলো যে পৃথিবীর অস্তিত্ব হচ্ছে এক স্রষ্টা সৃষ্টি সব হচ্ছে এক সুতরাং যে কিছুরই ইবাদত করো কেন যে কুছুরি পূজা করো কেন সেটি আল্লাহর ইবাদত হয় তুমি যদি তোমার স্ত্রীর পূজা করো তবুও আল্লাহর ইবাদত হয় তুমি যদি লিঙ্গ পূজা করো হিন্দুদের মতো পুরুষ লিঙ্গ অথবা স্ত্রী লিঙ্গের পূজা করো তবুও আল্লাহর ইবাদত হয়ে যায় নদী নালার যদি ইবাদত করো গঙ্গা যমুনা হিন্দুদের মতো তাও আল্লাহর ইবাদত হয় শুয়োর কুকুরের সিজদা করো তবুও আল্লাহর সিজদা করা হয় তাদের তাই তাদের কবিতা রয়েছে আমি কুকুরকে সিজদা করলেও দেওবন্দী ইকরামের নিকট দেবন্দী আলমদের আকিদা হচ্ছে যে ওয়াহাদুল হুজুদের আকিদা মানে হলো স্রষ্টা এবং সৃষ্টি এক এই আকিদা থাকার কারণে দেওবন্দি উলামা ইকরাম যেহেতু ইবনে যেহেতু। ফিরাউন হামান থেকে বড় কাফের ছিল দেবন্দী লিঙ্গা গাছবন্দী ওয়াহিদাত এই বক্তব্যের মাধ্যমে তো প্রিয় শ্রোতা এবং দর্শকদেরকে আমি একটি কথা বলতে চাই যে মতিউর রহমান মাদানী এই ওয়াহদাতুল উজুদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে শুরুতে বলেছিলেন যে ওয়াহদাতুল আকিদায় এসে বেরোলি দেওবান্দি সবাই এক সঙ্গমে সাক্ষাৎ করেছে বা মিলে গেছে অর্থাৎ উপমহাদেশে বেরোলবি এবং দেওবন্দিরাই মূলত ওয়াহদাতুল উজুদের আকিদা রাখে মতি রহমান মাদানির এই বক্তব্য থেকে একটি বিষয় স্পষ্ট হচ্ছে যে যারা হিসেবে পরিচয় দেয় তাদের উপমহাদেশে ইংরেজদের আমল থেকে যে আহলে হাদিস ফেরকার সূচনা হয়েছে উদ্ভব হয়েছে তারা ওয়াহাদুলজুদের আকিদা রাখেন না বরং উপমহাদেশে শুধু দেববান্দি এবং বেরোলভীরা ওয়াহদাতুল আকিদা রাখে আর এই ওয়াহাদুলজুদের আকিদা জঘন্য কুফরি আকিদা বেদাতি আকিদা এই কুফরি এবং বেদাতি আকিদা যবন্দি উল্লাম ইকলামের মধ্যে রয়েছে এবং বেরলবি কিন্তু আহলে হাদিস আলমদের মধ্যে এই ওয়াহদাতুল বক্তব্য থেকে একজন সাধারণ স্রোতে এটি বুঝবেন এবং তারা কোথাও একথা বলে না যে আহলেহ আদিস আলেমরা ওয়াহাদুলজুদের আকিদা রাখেন তো আমরা শুরুতেই বলতে চাচ্ছি যে মতিউর রহমান মাদানী এই লেকচারে যেখানে যেখানে দেওবন্দী কথাটা বলেছেন সেখানে আপনি আহলে হাদিস কথাটা যোগ করে নিন দেওবন্দি কথার পরিবর্তে অর্থাৎ সে বলেছে যে দেওবন্দীদের কিতাবে ওয়াহাদুল উজুদের আকিদা ভরপুর রয়েছে আপনি এখানে দেওবন্দি শব্দ বাদ দিয়ে বলেন আহলে হাদিসদের কিতাবে ওয়াহদাতুল উজুদের আকিদা ভরপুর রয়েছে আপনি এখানে সে বলেছে এবং দেবন্দী সবাই সঙ্গবে সাক্ষাৎ করেছে এবং দেবন্দী সবাই এক সঙ্গবে সাক্ষাৎ করেছে তো যেখানে যেখানে সে দেওবন্দী শব্দ বলেছে সেখানে সেখানে আপনি হাদিস লাগিয়ে নেন কেন লাগাবেন আমরা ইনশাল্লাহ পরবর্তী আলোচনায় দেখিয়ে দেব। দেওবন্দীকামের কিছু শিরোমণি আলেমদের নাম নিয়েছেন রশিদ আহমদ গাঙ্গি রহমতুল্লাহ আলী নাম নিয়েছেন হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কির নাম নিয়েছেন আশরাফ আলী থানবী রহমতুল্লাহ নাম নিয়েছেন আমরা বলবো যে এই দেওবন্দি উলাম ইকরমের নাম বাদ দিয়ে আপনি আহলে বড় বড়ো বড়ো নাম এখানে উল্লেখ করেন এবং তারা ওয়াহুল এটা বলেন তাহলে এটাও একটা সত্যের প্রচার হবে যেমন আপনি বলেন যে আহলে অনুসরণীয় আলম কাজী সাউকানি এই আকিদা রাখতেন ওয়াহেতুলের আকিদা একইভাবে কাজী শাউকানির বিশিষ্ট ছাত্র নব সিদ্দিক হাসান খান এই আকিদা রাখতেন নব সিদ্দিক হাসান খান ছিলেন উপমহাদেশ আহলে হাদিস অন্যতম একজন প্রধা আলেম শেখ নাসির উদ্দিন আলবাণী নব সিদ্দিক হাসান খানের এই কিতাব পড়িয়েছেন আর রৌজতুল নদিয়া কিতাবটি আমরা আরো বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে তো যে কথাটি বলছিলাম সেটি হলো যে দেওবন্দি গুলাম ইকরাম শিরোমণি আলেমদের কথা তিনি বলেছেন তো আমরা বলছি পাঠকদেরকে এবং শ্রোতাদেরকে আবেদন করব যে আপনারা যেখানে দেওবন্দি শব্দ আছে সেখানে দেওবন্দি শব্দ বাদ দিয়ে যোগ করে নিন আহলেহাদিস এবং যে সমস্ত দেওবন্দি শিরোমণি আলেমদের কথা মতিউর রহমান মাদানী বলেছে সেখানে আপনারা যুক্ত করে নেন আহলে হাদিসদের শিরোমণি পুরোধা আলেমদেরকে যেমন কাজী সাউকানি নব সিদ্দিক হাসান খান নব সিদ্দিক হাসান খান ভুপালি এবং মিয়া নজির মিয়া নজির খান দেশরী ওহিদুজ্জামানি আবদুল্লা এমন কি এ সমস্ত আহলে যাকে মতিউর রহমান মাদানী ফিরাউনা হামান থেকে বড় কাফের বলেছে যেমন ইবনা আরাবি সম্পর্কে বলেছে যে ইবনা আরবি ফিরাউনা হামান থেকে বড় কাফের ছিল মুরতার ছিল এই ইবনা আরাবিকে। ভারত উপমহাদেশের আহলেহাদামের উম্মতের মধ্যে যারা বুজুর্গ রয়েছেন তাদের সর্বশেষ সবচেয়ে বড় বুজুর্গ হলো ইবনারাবি আরো আশ্চর্য হবেন ওহিদুজ্জামান হায়দারাবাদ স্পষ্ট বলেছে যে ইন আরাবি ছিল কানামিন ইবনা আরাবি শাখাগত মাসাইল এবং আকিদার ক্ষেত্রে আহলে হাদিস ছিল তাহলে বুঝা যাচ্ছে যে ইবনা আরাবি যাকে মতিউর রহমান মাদানি বলছেন যে সে ফিরাউন হামান থেকে বড় কাফের ছিল আহলে হাদিস আলমদের নিকট আরবির উপর হয়েছে আরো বলছেন যে তিনি সাইখে একবার ছিলেন সাইখুল আজাল বলতেছে বিভিন্ন জায়গায় এর আগে বেড়ে বলতেছে যে ইবনে হাদিস ফির থেকে হামান থেকে বড় কাফের হলেও আহলে হয় এ তো আশ্চর্য ধরনের স্ববিরোধিতা আপনাদের শিরোমি উলামাইক্রাম क्षेत्र फिकी मसलर क्षेत्र तो लिंग पूजार कथा से शे गाज पूजार कथासे शुरजीर कूजा करते तो आश्चर्य कथा हल्के ইবনে আরাবিকে মুসলমান বলার কারণে যদি ওলামে দেওবান যদি লিঙ্গ পূজা করার কথা বলে স্ত্রীর পূজা করার কথা বলে গাছ পূজা করার কথা বলে থাকে তো আহলে হাদিসদের কাজী সাউকানি তিনি কি লিঙ্গ পূজার দাবি দাওয়াত দেননি নব সিদ্দিক হাসান খান তিনি কি লিঙ্গ পূজার দাওয়াত দেননি শাইখুল কুল ফিলকুল আপনাদের সবার শেখ শাইখুল কুল ফিলকুল মিয়া নজির হুসাইন দেহলবি তিনি কি লিঙ্গ পূজার দাওয়াত দেননি গঙ্গা যমুনা পূজা করার কথা তিনি বোঝেননি মত হয়ে যায় তাহলে আপনাদের আহলেহ আলেমদের সম্পর্কে কেন বলেন না নাকি আপনি জানেন না যে আহিস আকিদা রাখে কোনটা আমরা বিশ্বাস করব। নিজেদের ঘরের খবর রাখেন না আপনি এ ধরনের মূর্খত সুরূপ আচরণ আমরা আপনার মতো একজন শেখ নামে যিনি পরিচিত তার কাছ থেকে তো কখনোই আশা করতে পারি না হয় আপনি জানেন না যে আপনাদের উলামাইক্রাম যারা শিরোমণি কাজী সাউকানিকে আপনি চিনেন জির হুসেন দেহলবী সম্পর্কে জানেন না আবদুল্লাহ গজনী আবদুল্লাহ রুপড়ি এদের সম্পর্কে আপনি জানেন না হয়তো আর নয়ত আপনি জেনে গোপন করছেন মানুষকে উলামায় দেবন্দের উপর অপবাদ দেওয়ার জন্য এগুলো বলছেন কিন্তু হানাফি ছিল আপনাদের দাবি করতেছে যে সে আহলে হাদিস ছিল এরপরেও আপনি বলছেন যে ওহাদুল আকিদা মজুদ রয়েছে বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে বেরোলপিদের মধ্যে তো আহদের নাম নিতে আপনার স্মরণ করতেছে আপনারা যদি লজ্জা লাগে তাহলে বলেন আমাদেরকে আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে এখানে লজ্জার কিছু নেই ওলামায় দেওবানদেরকে অপবাদ দিবেন ওলামায় দেওবানদের গালাগালি করবেন মিথ্যাচার করবেন অথচ নিজের ঘরের খবরটাও আপনি ডাকতে পারেন না প্রিয় দর্শক আমরা আলোচনা করেছিলাম যে মতিউর রহমান মাদানী সাহেব ওলামায় দেওবান সম্পর্কে ওয়াহেদাতুল রুজুদের আলোচনা করতে গিয়ে ওয়াহেদাতুল রুজুদের যে সমস্ত বক্তব্য ওলামায় দেওবানদের দিকে সম্পৃক্ত করেছেন সে সমস্ত বক্তব্য আহলেহাদিস আলেমদের মধ্যে যারা শিরোমণি আলেম রয়েছেন তাদের কিতাবাদিতে ভরপুর রয়েছে সুতরাং তার এই বক্তব্যে যেখানে তিনি ওলামায় দেওবানদের নাম নিয়েছেন অথবা দেওবান বলেছেন সেখানে যথার্থ এবং উপযুক্ত জবাব হল যে আপনি সেখানে আহলেহাদিস আলেমদের নাম বসিয়ে দেন এবং দেখুন যে মাদানিসহ আহলেহাদিস আলেমদের প্রতিক্রিয়া কী একই সাথে আমরা বলতে চাই যে বাংলাদেশে যে সমস্ত আহলেহাদিস ভাইয়েরা রয়েছেন জমিয়তে আহলেহাদিস বলেন বা বাংলাদেশে আহলেহাদিস আন্দোলন বলেন এরা সকলেই পূর্ববর্তী সমস্ত আহলেহাদিসদের অনুসারী এবং উপমহাদেশে আহলে হাদিসদের খেদমত বা আহলে হাদিসদের খেদমত হিসেবে উপমহাদেশে যে সমস্ত ইতিহাস তারা লিখেছে বিশেষভাবে আত্মহারিক পত্রিকা এবং তাদের বিভিন্ন কিতাবাদিতে তারা আহলে হাদিস আলেমদের মধ্যে প্রথম শ্রেণীর যে সমস্ত আলেমদেরকে উল্লেখ করেছে আমরা তাদের আলোচনা এখানে উল্লেখ করব এবং মাসিক আত্মহারিক পত্রিকা দেখে থেকে দেখিয়ে দিব যে এই সমস্ত ওলামাইক্রম সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কী যারা আত্মহারিক প্রকাশ করেন এবং যাদের মাধ্যমে মধ্যে প্রচার করা হয় মাসিক আত্মহারিক তারা অবশ্যই বিষয়টি বিবেচনা করবেন যে আত্মহারিক পত্রিকায় যে সমস্ত ওলামাইক্রমকে বিখ্যাত মহাদ্দ বিখ্যাত আলেম ইত্যাদি হিসেবে পেশ করা হচ্ছে তাদেরকে নিজেদের উপমহাদেশের আহলেদিসম হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে যাদেরকে মনীষী হিসেবে মনীষী চরিত্রের আকিদা রাখা রাখার পরেও উলামায় দেওবন্ধের আকিদাকে বলা হচ্ছে কুফরি সিরকি আকিদা উলামায় দেওবন্দেরকে অপবাদ দেওয়া হচ্ছে কুফরি সিরকির অপবাদ তাদেরকে ইবনে আরবির মতো বলা হচ্ছে কান আকফরম আহমান যে এদের আকিদা হিন্দুদের আকিদের মতো তাদেরকে দেও হিন্দু বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে এরা হিন্দুদের মতো গাছ পূজার কথা বলে সুয়ার কুকুর ইত্যাদি পূজার কথা বলে নজ্লা শুরুতেই আমরা আহলে আহলেহাদিসদের বিখ্যাত একজন আলেম যিনি আহলে আহলেহাদিস নয় সালাফি সহ সর্বস্তর যারা রয়েছেন সালাফি সহ অন্যান্য আলেমদেরও যিনি শিরোমণি এবং অনুসরণীয় ব্যক্তিত্ব তিনি হলেন কাজে সকালে এই কাজী শৌকানি তিনি তার প্রথম জীবনে ইবনে আরাবি এবং মনসুর হাল্লা ইত্যাদিদকে তাকফির করতেন দীর্ঘ ৪০ বছর পরে জীবনের চল্লিশ বছর অতিক্রান্ত হওয়ার পরে কাজী শৌকানি তার অবস্থান পরিবর্তন করেন এবং তিনি তার অবস্থান পরিবর্তন করে তাদের তাকফির থেকে নিষেধ করেন তাদেরকে কাফের বলার পক্ষপাতি তিনি ছিলেন না তিনি কাফের বলার মত থেকে ফিরে আসেন এবং তাদেরকে মনে করতেন তাদের যে সমস্ত বক্তব্য বিরোধী মনে হয় বাহ্যিকভাবে সে সমস্ত বক্তব্য তিনি ব্যাখ্যা করার কথা বলেছেন এবং যে সমস্ত বক্তব্য সরাসরি শরিয়াতের অনুগামী শরিয়াতের অনুযায়ী সে সমস্ত বক্তব্য গ্রহণ করার কথা বলেছেন তিনি তা আমরা শুরুতেই মতিউর রহমান মাদানিকে বলবো। এবং তার অনুসারে যারা রয়েছেন তাদের কাছে নিবেদন পেশ করব। যে আপনারা একটা ফতোয়া লিখে দিন দেওবন্দি উলামা সম্পর্কে যেমন ভিডিও লেকচার দিয়েছেন একইভাবে কাজী সাউকালি সম্পর্কে একটি ভিডিও লেকচার দিন এবং বলেন যে কাজী সাউকানির ওয়াহে ভরপুর ছিল তিনি ইবনে আরবি মুসলমান মনে করতেন ইবনা আরবিআ বুজুর্গ মনে করতেন সুতরাং ইবনা আরবি যেমন কাফের ছিল কাজী সাউকানি এরকম ইবনে ফিরাউন এবং হামানের চেয়েও বড় কাফের ছিল নাজ্লা নিজের ক্ষেত্রে নিজের ঘরের ক্ষেত্রে সবার অনুসরণীয় ব্যক্তিত্ব তিনি ৪০ বছর পরে ইবনা আরাবিকে অলিয়াল্লা বুজুর্গ মনে করতেছেন এবং তাকে তাকফির করছেন না তাকে কাফের বলছেন না অথচ এই ইবনে আরবির এই ওয়াহদাতুল সম্পর্কে আলোচনা করতে গিয়ে মাদানি সাহেব আমাদেরকে হিন্দুদের সমপর্যায় নিয়ে যাচ্ছেন এবং বলছেন যে আমরা গাছ পূজার কথা বলি নবজুবিল্লিঙ্গার কথা বলি তো তিনি কাজী সাউকানি সম্পর্কে তিনি বল কেন বলছেন না যে ইবনে আরবির এই আকিদার কারণে কাজী সাউকানিও লিঙ্গ পূজার কথা বলেন গাছ পূজার কথা বলেন সুয়র খিঞ্জির পূজা করার কথা বলেন সুয়র কুকুরকে সিজা করার কথা বলেছেন স্রষ্ট সৃষ্টি এক এই কথা এ সম্পর্কে কাজে সাউকানিকে নিয়ে কেন তিনি রিক্সার দিচ্ছেন না তিনি শুধু কারণে উলামেদকে নিয়ে তিনি কেন রিক্সার দেন দ্বিতীয় বিখ্যাত একজন আলেম হলেন উপমহাদেশের আহলে হাদিসদের বিখ্যাত আলেম নব সিদ্দিক হাসান খান ভূপালী নব সিদ্দিক হাসান খান ভূপালির পরিচয় দেওয়ার জন্য খুব বেশি আলোচনার প্রয়োজন নেই সালাফিদের বিখ্যাত শেখ নাসির উদ্দিন আলবানি जीवने दीर्घ समय नव सिद्दीक हासान खान भूपाल और रउजात नबी नदि कितबटी क्लस पढ़िए और रउजात नदि सिद्दीक हासान खान भूपाल एक विख्यात कितब येख नासिरुद्दीन आलबाणी दर्शे पढ़िए क्लैसे पढ़िए और अन्दर के पढ़ते निर्देश दिए सूतरा सिद्दी हासान खान भूपाली एम व्यक्तित्व जार कित नासिरुद्दीन आलबाणी निजे पढ़िए সিদ্দিক হাসান খান ভূপালির জীবনী এবং তার কর্ম সম্পর্কে মাসিক আত্মহারিক পত্রিকা যেটি বাংলাদেশের আহলে হাদিসদের পক্ষ থেকে প্রচারিত হয় তাদের মুখপত্র একটি পত্রিকা এই পত্রিকায় বিভিন্ন জায়গায় অন্তত পক্ষে পাঁচ ছয় জায়গায় আরও বেশি জায়গায় সিদ্দিক হাসান খান ভূপালির আলোচনা রয়েছে তার পরিচয় দেওয়া হয়েছে তাফসিরের ক্ষেত্রে তার অবদান হাদিস শাস্ত্রে তার অবদান বিশেষভাবে লেখক নুরুল ইসলাম এর লেখা মনীষী চরিত এই আলোচনার মধ্যে বিভিন্ন জায়গায় নব সিদ্দিক হাসান খানের নাম রয়েছে এবং তার কর্ম তার খেদমত আহলেহাদিসদের উলাম ইকরমের মধ্যে নব সিদ্দিক হাসান খানের খেদমত সম্পর্কে আলোচনা করা হয়েছে আরও আশ্চর্যের বিষয় হল যে নব সিদ্দিক হাসান খানের উপরে আহলেহাদিস আলেমরা মাস্টার্স এবং ডক্টরেটের থিসিস করেছে তার জীবনে আলোচনা করে সৌদি এবং অন্যান্য ইউনিভার্সিটি থেকে সৌদি আরবের সুতরাং এত বড়ো ব্যক্তিত্ব ছিলেন আহলে হাদিসদের। পুরোধার শিরোমণি আলেম ছিলেন যার উপর ডক্টরেট করা হয় যার উপর থিসিস করা হচ্ছে মাস্টার্সের এত বিখ্যাত আলেম নব সিদ্দিক হাসান খান আহলে হাদিসদের যার জীবনী মাসিক আত্মাহারিকে নিয়মিত আলোচনা করা হয় বিভিন্ন জায়গায় রয়েছে তার নাম নবাব সিদ্দিক হাসান খানের সেই নব সিদ্দিক হাসান খানের একটি বিখ্যাত কিতাব আত্তাজুল মুকাল্লাল আত্তাজুল মুকাল্লাল কিতাবে নব সিদ্দিক হাসান খান ইবনে আরাবির জীবনী আলোচনা করেছেন এবং ইবনে আরবি সম্পর্কে বিভিন্ন ওলামা ইক্রমের বক্তব্য এনেছেন এই আত্মায়জুল মুকাল্ল কিতাবের ১৬৫ পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টিতে ইবনা আরাবির জীবনী রয়েছে মহিউদ্দিন ইবনা আরাবি সম্পর্কে অন্য অন্য ওলাম বক্তব্য উল্লেখ করতে গিয়ে নবাব সিদ্দিক হাসান খান লিখেছে অন্যান্য ওলামা ইক্রমের বক্তব্য উল্লেখ করতে গিয়ে নব সিদ্দিক হাসান খান লিখেছেন যে ইবনে আরাবি এত কারামত ছিল এত স্বপ্ন ছিল সেগুলো যদি সংকলন করতে যায় তাহলে কয়েক জিল কয়েক খণ্ড কয়েক ভলিউম হয়ে যাবে ইবনে আরাবি সম্পর্কে বলেছে যে সে হলো আল্লাপাকের একজন নিদর্শন আল্লাপাকের একটি নিদর্শন আয়াত হুজাহ শরিয়তের দলিল ইবনে আরবি এই আত্মাইজুল মুকাল্লার কিতাবে রয়েছে সর্বশেষ মহিউদ্দিন ইবনে আরাবি সম্পর্কে অর্থাৎ গবেষক মহাকিক উলাম যারা রয়েছেন গবেষক এবং ইসলামের যারা মহাকিক রয়েছেন যাদের জীবনে এলেমের পাশাপাশি আমলের সমন্বয় ছিল যারা শরীয়ত অনুসরণের পাশাপাশি তাসাউফ চর্চা সুলুকের অগ্রসার হয়েছিলেন যারা তাসাউফের পথে যারা অগ্রসার ছিলেন এ ধরনের গবেষক ওলামাইকরমের যেই মত সেটি হল মহিউদ্দিন ইবনা আরাবি সম্পর্কে মাঝাবের আজ বা গ্রহণযোগ্য মত সেই গ্রহণযোগ্য মত হলো তুফি মুহিউদ্দিন ইবনা আরাবি সম্পর্কে চুপ থাকা অসরফুকালামিহিল মুখালিফ لظاهر الشرعي إلى محامل حسنه شريعه بردي محي ابن عربي যে সমস্ত বক্তব্য রয়েছে এগুলোর সুন্দর ব্যাখ্যা করা وكف اللسان عن تكفيري محي ابن عربي কে کافر বলা থেকে নিজের زبان کے بیروت غيره من المشايخ এবং অন্যান্য যে সমস্ত মাসায়েকরা দিনের মধ্যে ইসলামে যারা মুত্তাকি হিসেবে প্রসিদ্ধ এবং প্রমাণিত ছিলেন ওজাহর আল মুহমফিদ্দুনিয়া বেইন আল মুসলিমিন ইবনা আরবির মতো যে সমস্ত মাসায়েকদের এলেম দুনিয়াতে মুসলমানদের মাঝে প্রসিদ্ধি অর্জন করেছিল তাদের সম্পর্কে তাদেরকে তাকফির করা বলছেন ওয়াকিহ ইবনে আরবিহ বা নেক আমলের ক্ষেত্রে জির ওয়াতিয়া সুচ্চ সর্বোচ্চ শিখরে ছিলেন সর্বোচ্চ স্তরে ছিলেন এই ইবনে আরাবি সম্পর্কে নবসিদ্দিক হাসান খান ভোপালির মন্তব্য ওয়ামিন তিনি আরো লিখছেন আমি নবসিদ্দিক হাসান খান বলছেন যে আমি আমার উস্তাদ কাজী শাউকানি তার কিতাব আল ফাতর রব্বায়নীতে দেখেছি তিনি मत ग्रहण करीबनाबी सम्पर्क विभिन्न मंत्र कर चल्लिस बसर पर अवस्थान परिवर्तन करें इबना आरबी के भलो मन करतियाल्लाह बुजुर्ग मन करत शवकानी তার যে সমস্ত বক্তব্যের মতো এটি ছিল নব সিদ্দিক হাসান খান আরেকটু পরে গিয়ে লিখছেন ও আকুল হাদাল কিতাব আতাজুল মুকাল্লালে আমি বলছি ইন্না সবাবা নিশ্চয় আরবি সম্পর্কে সেটি যেই মত গ্রহণ করেছেন শেখ আহমদ সিরহিন্দি মুজাদ আলফিস আজল মুসিদুল আহমদিসহলুবি এবং বিখ্যাত শেখ وهو مهد الشر بكتو محدش شاه ولو الله محدش دهلو بي والإمام المجتهد الكبير محمد الشوكاني امان بكتو إمام المجتهد كازي شوكاني جاي موات گران كورا چن مهيد دن ابن عربي شامپورك ناب صدق هسان خان بولا چن جا إنا الصواب اتی شاٹت موات من قبول كلامه الموافق لظاهر الكتاب والسنة وتأويل كلامه الذي يخالف ظاهرهما جا ابن عربي جا ابن عربي যে সমস্ত বক্তব্য শরিয়াতের অনুযায়ী রয়েছে রয়েছে সেগুলোকে গ্রহণ করা এবং যেগুলো শরিয়াতের বিরোধী সেগুলোর ব্যাখ্যা করতে হবে ইবনা আরবির শরিয়াত বিরোধী বক্তব্যের ও আদামি হুদা আলেমদের জন্য যে সমস্ত বক্তব্য আলেমদের সম্পর্কে বলা হুদা ইবনে আরবি সম্পর্কে এমন মন্তব্য করা যাবে না এমন উক্তি করা যাবে না যেগুলো কোনো আলেমদের শান হতে পারে না وإنما الشأن في العلم المؤسس على الحديث والقرآن والتقوى في العمل الذي عليه مدار صحة الإسلام والإيمان والإحسان وهذا الأمران وهذان الأمران قد كان فيه على وجه الأتم لا يختلف فيه إثنان ابن عربي شامبركي دولين بوري ناب سدي خسن خان أروي سبوشت হাদিসের অনুসারী সুন্নতের অনুসারী অতর্কিত এবং তিনি তাকলিদ করতেন না অর্থাৎ গাইরে মুখাল্লিদ লাম আজাবি ছিলেন নব সিদ্দিক হাসান খান স্পষ্ট বললেন যে মুহিউদ্দিন ইবনা আরবিকাল আরো স্পষ্ট ভাবে জামান হায়দারাবাদী সম্পর্কে যখন আমরা আলোচনা করব তিনি লিখেছেন তার কিতাবে যে কায়ামু আন শাখাগত মাসলামা এবং আকিদা উভয় ক্ষেত্রে মুহিউদ্দিন ইবনা আরাবি ছিল আহলে হাদিস একই কথা বলছেন নব সিদ্দিক হাসান খান ভূপালি تار أتاج المكللة أكشو أنو شطر بشتاي جي وكان من أتباع السنة وطرق التقليد وإيثار الاجتهاد جي مهيو الدين ابن عربي چلان هادسة رونو شري سنة رونو شري ابا مقلد چلان شو تراي؟ مهيو الدين ابن عربي كأهل هادس عالمرا أهل هادس در بكاتو عالمرا مهيو الدين ابن عربي كبولتان جاشي أهل অথচ দেওবন্দি উলাম ইকরামের অপবাদ দেওয়া হচ্ছে যে মুহিউদ্দিন দেওবন্দিরা কাফের হয়ে গেছে মুশরিক হয়ে গেছে দেওবন্দীদের হিন্দুদের মতো দেওবন্দিরা লিঙ্গ পূজার কথা বলছে নদী নালা পূজার কথা বলছে সুয়ারখিনজিরা সিজদা করার কথা বলছে নারুজুবিল্লা সুম্মা নারুজুবিল্লা আরো স্পষ্ট খেয়াল করেন নব সিদ্দিক হাসান খান এই আত্মাজুল মুকাল্লালে ধোয়া করছেন ج فجزاه الله عنا وعن سائر المسلمين جزاء حسنا الله تعالى محي الدين ابن عربي কে আমাদের পক্ষ থেকে এবং সমস্ত মুসলমানদের পক্ষ থেকে नेक বদলা नेक জাযাদান করেন উত্তম জাযাদান করেন وافاض علينا من انواره এবং মুহিউদ্দিন ইবনে আরাবীর যে সমস্ত নূরানী যে সমস্ত ফয়েজ রয়েছে সেগুলো যেন আল্লা তালা আমাদেরকেও দান করেন আফ আলাই মহিউদ্দিন ইবনা আর বুজুরগি তার নূর তার ফয়েজ এগুলো আল্লাহ আমাদেরকে দান করেন এই দোয়া করছেন নবসিদ্দিক হাসান খান নব সিদ্দিক হাসান খানের মতে এত বড় আলেম মহিউদ্দিন ইবনা আরবিকে বলছেন যে আল্লাহ তালা যেন তার ফয়েজ ও বরকত আমাদেরকে দান করেন এবং বলছেন ওয়াকিনী আসি এবং মুহিউদ্দিন ইবনা আরবি তাসাউফের যে গুড় রহস্য গুড় তত্ত্ব যেগুলি অর্জন করেছিলেন সে সমস্ত গুড় তত্ত্ব যেন আল্লাহ সফু তা আলা আমাদেরকেও দান করেন অর্থাৎ মুহিউদ্দিন ইবনাহ আরবি যে সুফি সাধক ছিলেন তাসাউফের যে সমস্ত জিনিস তিনি অর্জন করেছিলেন আল্লাহ তারা যেন সেগুলো আমাদেরকেও দান করেন তার ফয়েজ বরকত যেন আমাদেরকে দান করেন এই দুয়া করেছেন নাব সিদ্দি হসান খান তার আত্মাজুল মুকাল্লার একশো উনসত্তর ارويكشن وسقانا من حمييه شراب محي الدين ابن عربي الله المحبتهر যে মদিরা আল্লাহর المحবতের যে شراب পান করেছিলেন সেই شرابে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন وحشرنا في زمره احبابه তিনি আর দোয়া করছেন ابن عربي এবং তার অনুসারী যারা محي ابن عربي কে मोहब्बत করে তাদের দলে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হাসন নবাব্দিক হাসান খান আহলে হাদিসদের এত বড় আলেম আহলেসদের পুরোধা দুইশো তিনশো কিতাবের লেখক তিনি বলছেন যে ও হাসরনাফি জুমরতি আহবাবিহ মহিউদ্দিন ইবনা আরাবিকে যারা মহব্বত করেন তাদের দলে যেন আল্লাহ তালা আমাদেরকে হাসন দান করেন আল্লাহ তালা কাছে দোয়া করছেন যে মহিউদ্দিন ইবনা আরবির দলে তিনি হাসরি উপস্থিত হতে চাচ্ছেন কামনা করছেন সুহান তো যেই বড় কাফের ফিরাউনা হামান থেকে বড় কাফের যাকে মদানি বলছেন যে ফিরাওনা হামান থেকে বড় কাফের ছিল গাছ পূজার কথা বলেছে নদী নালা পূজার কথা বলেছে নব সিদ্দিক হাসান খান তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে হ্যা আল্লাহ আমাদেরকে তার ফয়েজ বরকত দান করেন তার সাথে হাসর নাসর দান করেন সুহার আল্লাহ কী ধরনের কথা তো আহলে হাদিস আলেমদের বিখ্যাত শিরোমণি আলেমদের এই যদি দিলের তামান্না হয় তো মাদানী সাহেব দেওবন্দিউলাম একরমের সমালোচনার পূর্বে কেন নওয়াব সিদ্দিক হাসান খানকে বলেন না যে তুমি ফিরাউনা হামান এর সাথে কেয়ামতে উঠতে চাইতা অথচ ফিরাউনা হামানের চেয়ে বড়ো কাফের সাথে কেয়ামতে উঠতে চাচ্ছ নওয়া নওয়াব সিদ্দিক হাসান খান সম্পর্কে বলত মাদানী ব্যঙ্গ করে যে আপনি ফিরাউন হামান এর চেয়ে বড়ো কাফের তার ফয়জু বরকত হাসিল করতে চাচ্ছেন এবং তারা রয়েছে যারা তাকে ভালোবাসে ইবনে আরবি তার সাথে হাসন কামনা করছেন অর্থাৎ জাহান্নামে যেতে চাচ্ছেন তো উলামের দেওমানদের সম্পর্কে বিশেষ গারের পূর্বে মাদানী সাহেবের উচিত ছিল যে একবার হলেও অন্ততে একবার হলেও নব সিদ্দিক হাসান খান কাজী সাউকারি সম্পর্কে মুখ খোলা এবং একটি ভিডিও রেকর্ড করিয়ে দেওয়া ইউটিউবে দেওবন্দি উল্লামা ইক্রামে লেকচার আপলোড করার পূর্বে উচিত ছিল যে তিনি নিজের ঘরের লোক নিজেদের আলেম নিজেদের অনুসরণীয় ব্যক্তিত্বদের সম্পর্কে বলবেন যে এরা মুহিউদ্দিন ইবনে আরবি যে নাকি ফিরাউন হামান থেকে বড় কাফের ছিল সেই বড়ো কাফের ফয়জবরকত হাসিল করতে চায় আমাদের আহলে হাদিসা আলেম নব সিদ্দিক হাসান খান আরও লক্ষ্য করেন যে নব সিদ্দিক হাসান খান মুহিউদ্দিন ইবনা আরবির এই ফয়েজ বরকত মুহিউদ্দিন ইবনা আরাবির তাসাউফের গুড় তত্ত্ব আসরার এগুলো আল্লাহর কাছে চাচ্ছে দোয়া করতেছে এই দোয়ার ক্ষেত্রে শেষে গিয়ে বলছে বিজাহি সিদি আসফাঈ অর্থাৎ রাসুল সাল আলহি ওসাল্লামের ওসিলাই रसुल सल्लामे ओसिलई हेअल्ला दुआगुलो कबुल करें रसुल्लाह आलह सल्लम ओसिल दुआ तथा कथित मदानी एवं अन्न्य शेखर निकट शरी नब सिद्दिकसान खान भोपाली मुहिउद्दीन इबना आरबी फयज बरकत हासिल करते चाचन মুহিউদ্দিন ইবনা আরাবির সাথে হাসন কামনা করছেন আর সর্বশেষ যেই ওসিলাকে যেই ওসিলাকে আহলে হাদিস আলেমরা সালাফি শেখরা শিরিক বলে সেই ওসিলা করে দোয়া করছেন যেন আল্লা তালা সিদ্দিক হাসান খানের এই দোয়া কবুল করে নেন সুবহান আল্লাহ একই সাথে ফয়েজ ও বরকত হাসিল করতে চাচ্ছেন মুহিউদ্দিন ইবন আরাবির মুহিউদ্দিন ইবনে আরাবির তাসাউফের গুড় তথ্য হাসিল করতে চাচ্ছেন মহিউদ্দিন ইবনি আরবির সাথে হাসন কামনা করছেন এই সমস্ত দোয়া কবুলের জন্য আবার আহলে হাদিসদের নিকট যেটি শিরিক ওসিলা শিরিক সেই ওসিলা করেও দোয়া করছেন রফসিদ্দি হাসান খান উলামায় দেওবন্দ ওসিলা করলে সেটা শিরিক হয়ে যায় উলামায় দেওবন্ধেরকে কুফই শিরকি বে ইত্যাদি বলে ভিডিও লেকচার দেওয়া যায় কিন্তু নিজেরদের আলেম সম্পর্কে জবান খোলে না আমরা তো আল্লাহর সেই কালাম শরণ হয়ে যায় আমাদের মালা তোমরা তো সে সমস্ত কথা বলো যেগুলো নিজেরা করো না নিজেদের ক্ষেত্রে যেগুলো প্রয়োগ করো না বেদাতি কুফুরি সিরিকি আকিদে যদি ওলামায় দেবন্ধের মধ্যে থাকে ওয়াহদাতুল উজুদের কারণে ওসিলা যদি শিরিক হয় উলামে দেওবন্ধের ওসিলা যদি সিরিক হয় তো আপনাদের ওসিলা এত পুত পবিত্র কীভাবে হলো আপনাদের ওসিলা এত এত গ্রহণযোগ্য কিভাবে হয় যে নবাব সিদ্দিক হাসান খান সম্পর্কে আপনারা বক্তব্য দেন না বরং নবাব সিদ্দিক হাসান খানের জীবনী জীবন আপনারা ডক্টরেট করেন থিসিস করেন মাস্টার্সের আপনারা নবাব সিদ্দিক হাসান খানকে বিখ্যাত বুজর্গ মহাদ্দিস বিখ্যাত আয়ালেম হিসেবে মাসিক আত্মহারিক পত্রিকায় বিখ্যাত মনীষী হিসেবে তার জীবনী আলোচনা করেন মাসিক আত্মহারিক পত্রিকায় এমন এক ব্যক্তির জীবনী আলোচনা করা হচ্ছে যে ফিরাউন হামান থেকে বড় কাফেরকে বড় বুজুর্গ মনে বড় বড়ো অলিয়াল্লা মনে করত তাসাউফের ক্ষেত্রে তার ফুইজ বড় কাত হাসিল করতে চাচ্ছে আমরা আহলে হাদিসদের আরেকজন বিখ্যাত আলেমের নাম উল্লেখ করছি যিনি হলেন জামান ওহিদুজ্জামান হায়দারাবাদী জামান হায়দারাবাদী আহলে হাদিস আলেমদের অন্যতম একজন আলেম এবং বহু গ্রহপুর নেতা জামান হায়দারাবাদীর জীবনী আলোচনা করা হয়েছে মাসিক আত্মহারিক পত্রিকায় মাসিক আত্মহারিক পত্রিকার শিরোনাম জামান খান হায়দারাবাদীর যে জীবনী আলোচনা করা হয়েছে সেই আলোচনার শিরোনাম হলো মাওলানা জামান লখনবী তাকলিদের বন্ধন ছিন্নকারী খেতিমান মহাদিস অর্থাৎ শুরুতেই শিরোনামেই তাকে বলে দেওয়া হচ্ছে যে জামান হায়দারাবাদী বা জামান লখনবী তিনি আহলে হাদিসদের নিকট একজন খ্যাতিমান মহাদ্দেশ এই আর্টিকেল বা এই প্রবন্ধটি লিখেছেন নুরুল ইসলাম তিনি বলেছেন যে সাইখুল কুল ফিলকুল মিয়া নজির হুসাইন দেহলবীর প্রায় সরক্ষ ছাত্রের মাঝে যারা নিজেদের এলমি আভা সদা তৎপর ছিলেন এবং গ্রন্থ রচনা ও হাদিসশাস্ত্রের প্রচার প্রসারে নিশিদিন অবিশ্রান্ত পরিশ্রম করেছেন মাওলানা ওহিদুজ্জামান ছিলেন তাদের অন্যতম অর্থাৎ শাইখুল কুল ফিলকুল মিয়া নজির হুসাইন দেহলবীর ছাত্র ছিলেন এই অহিদুজ্জামান হায়দ্রাবাদী এবং তিনি লিখেছেন যারা নিজেদের এলমি আভা বিকিরণে সদা তৎপর ছিলেন এবং গ্রন্থ রচনা उद विश्वलय शिक्षक डॉदुर रहमान फिर मिन मशाह हिंदी सैयद नजीर ह فضا حيات في شر السنة النذية وه منة عظمة على أهل الحي حيث قوما بتجمة ووشخ كتاب السنة إلى الألضية صدير أربما محمد ب صعود بالشدللااجة اليادة ووبسطتو أيما محمد بن صعود بالش بال الدلاات شقااق عبد الرحمن في الوااي. তিনি ওহিদুজ্জামান হায়দারাবাদির পরিচয় করিয়ে দিচ্ছেন এভাবে যে তিনি ভারতের পক্ষাত আলেম এবং সাইয়েদ নজির হুসাইনের বড় মাপের ছাত্রদের অন্তর্ভুক্ত ছিলেন হাদিসের প্রসারে তিনি তার জীবন ব্যয় করেছেন ভারতবাসীর উপর তার বড় অবদান রয়েছে তিনি উর্দুতে হাদিসের গ্রন্থাবলী অনুবাদ ও ব্যাখ্যা করেন এটি হলো আত্মহারিক পত্রিকার জনাব নুরুল ইসলামের লিখিত আর্টিকেলের ভূমিকার অংশ অর্থাৎ ওহিদুজ্জামান হায়দারাবাদী বা জামান লখলভি সে শুধু আহদেহাদিসদের কাছেই বড় আলেম ছিল না বরং মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি ডক্টর আব্দুর রহমান ফিরিওয়াই তিনি স্পষ্ট করে লিখছেন যে জামান হায়দারাবাদী হিন্দুস্থানের বড় আলেম ছিলেন হিন্দুস্তানবাসীর উপর তার অনেক অবদান রয়েছে তিনি হাদিসের কিতাবগুলোতে উর্দুতে অনুবাদ করেছেন সিহাসিদ্ অনুবাদক হিসেবে বিখ্যাত আলেমের সংখ্যা খুবই কম এই জামান হায়দারাবাদী সম্পর্কে এই আর্টিকেলে নুরুল ইসলাম সর্বশেষ উপসংহারে লিখছেন বিস্তারিত জীবনে তিনি লিখেছেন যাদের প্রয়োজন তারা মাসিক আত্মহারিক পত্রিকার অনলাইন ভার্সন বা অফলাইন ভার্সন থেকে আপনারা দেখে নিতে পারেন সর্বশেষ তিনি ওহিদুজ্জামান হায়দারাবাদী সম্পর্কে উপসংহারে লিখেছেন উর্দু অনুবাদ তাফসির হাদিস ফিক আকায়দ প্রভৃতি বিষয়ে তার রচনার সংখ্যা একশো ছুঁই ছুঁই কুতুবে উর্দু অনুবাদ করে তিনি ভারতীয় উপমহাদেশে হাদিস চর্চার ইতিহাসে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন উদার মন নিয়ে কোরআন হাদিসের গবেষণা করলে তাকলে ব্যক্তি তেও যে সঠিক পথে দিশা পেতে পারে মাওলানা তার তো আহলে হাদিস আলেম দিন নিকট সালাফি আলেম দিন নিকট এবং মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আব্দুর রহমানের নিকট ওহিদুজ্জামান হায়দাবাদী ছিলেন একজন বিখ্যাত ভারত উপমহাদেশের আলেম এই ওয়হিদুজ্জামান হায়দরাবাদীর একটি কিতাব রয়েছে হাদিয়াতুল মাহাদি হাদিয়াতুল ওহিদুজ্জামান হায়দরাবাদীর কিতাবের তালিকায় শুরুর দিকেই যে সমস্ত কিতাব রয়েছে তার মধ্যে একটি অন্যতম গ্রন্থ হল হাদিয়াতুল মাহাদি হাদিয়াতুল মাহাদি কিতাবে ওহিদুজ্জামান হায়দরাবাদী ওয়াহাদুল উজুদের আকিদে শুধু প্রচারই করেননি বরং যারা ওয়াহাদুল উজুদের আকিদার বিরোধিতা করেছে তাদের বিভিন্ন ধরনের সংশয় অভিযোগ ইত্যাদি খণ্ডন করেছেন এবং ওয়াহাদুল উজুদের আকিদা তিনি পোষণ করেছেন এবং এর পৃষ্ঠায় স্পষ্ট লিখেছেন যে সেই খুনা ইবনু তাই মিয়া অল ইনকার আল আবনাফে মুহিউদ্দিন ইবনা আরবি তার সম্পর্কে এইদরাবাদী বলছেন যে আমাদের শেখ ইবনে তাইমিয়া তিনি ইবনে আরাবির উপর অনেক কঠোরতা করে ফেলেছেন ওয়াবিয় ইবনে হাজারীও এই কঠোরতা করেছেন এবং তার অনুসরণ করেছেন তাফতাজ ওহিদুজ্জামান তিনি নিজের পক্ষ থেকে লিখেছেন ওয়াইন্দি মোরাদিকট এই তাই ইবনে আরাবি তার বক্তব্য ইবনে আরাবির বক্তব্য সঠিকভাবে বোঝেন নাই তিনি বলছেন ওয়াইন্দি মোরাদ শেখ যে এরা ইবনে আরাবির বক্তব্য সঠিকভাবে বোঝে নাই এবং গভীর ভাবে তার বক্তব্যের মধ্যে দৃষ্টিপাত করে নাইয়া ফুসুসুল হেকাম প্রথম প্রথম বয়সের লেখা আলফতুহাতা এটি প্রবর্তিত লেখা কিতাব তো ওহিদুজ্জামান হায়দারাবাদী বলছেন ওয়ালাউন যদি তারা তাহলে তার একান্ন পৃষ্ঠায় রয়েছে যে আমান নিকট মুহিউদ্দিন ইবনে আরবি তিনি ছিলেন কানা মিন আহল হাদিস উসুলান শাখাগত মাসলাম এবং আকিদার ক্ষেত্রে শাখাগত মাসলামা সাইল এবং আকিদার ক্ষেত্রে মুহিউদ্দিন ইবনা আরবিহাদ এত বড় একজন আলেম ওহিদুজ্জামান হায়দরাবাদী মুহিউদ্দিন ইবনা আরবি বলছেন যে একজন সাক্ষাবত মিখের ক্ষেত্রে এবং আকিদার ক্ষেত্রে আহলে ছিলেন এরপরে তিনি বলেছেন আরো লিখেছেন যে ওক সৈয়দ মিন আসফা সৈয়দ বলতে সৈয়দ নব সিদ্দিক সম্পর্কে বলছেন যে আমাদের আহলে আলেম সৈয়দ নব সিদ্দিক শেখ সম্মানিত শেখ শৈখুল আজল বলা হচ্ছে ইবনে আরাবিকে তো ইবনে আরাবিকে কে শেখুল আজল বলছেন নব সিদ্দিক হাসান খান ওহিদুজ্জামান খান তিনি বলেছেন আজল আরবি ও শেখ আহমদির হিন্দি আরবি এবং শেখ আহমদসির হিন্দি তারা উভয়ে ছিলেন আল্লাহ সুবাহান মনোনীত নির্বাচিত এবং আল্লাহ সুবাহান বুজুর্গের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন তাকে নব সিদ্দিক হাসান খান ওহিদুজ্জামান খান বলছে যে নির্বাচিত এবং মধ্যে ছিলেন এবং তাদের সম্পর্কে অর্থাৎ শেখ আহমদ সিরহিন্দি এবং মুহিউদ্দিন ইবনাহ আরবি সম্পর্কে যে সমস্ত উক্তি পরিচালিত রয়েছে যে সমস্ত বক্তব্য বলা হয়েছে তাদের সমালোচনায় যা বলা হয় এগুলো আমরা কোনো ভুরুক্ষেপ করি না এগুলোর প্রতি সুতরাং ওহিদুজ্জামান হায়দারাবাদির মতো এত বিখ্যাত আহলেহাদিস আলেমের বক্তব্য অনুযায়ী মুহিউদ্দিন ইবনে আর ছিলেন শাইখুল আজল তিনি ছিলেন উসু আফরুয়ান আহলেহাদিস তিনি ছিলেন মিন সফওয়বাদিল্লা আল্লাহর মনোনীত পছন্দনীয় বান্দাদের অন্তর্ভুক্ত আর তাকেই আমাদের মাদানী সাহেব বলছেন শেখ মুদিউর রহমান মাদানী তিনি বলছেন যে কানা আকফর আমিন ফিরাউন আহমান যে সে ফিরাউন হামান থেকে বড় কাফের ছিল সে গাছ পূজার দাওয়াত দিত মানুষকে সে মানুষকে নদীনালার উপাসনা করার দাওয়াত দিত সে মানুষকে সুয়র খিন্জিরের উপাসনা করার দাওয়াত দিত নাউজুবিল্লা তাহলে তো বোঝা যাচ্ছে যে আহ্লাহদিস বিখ্যাত আলেমরাও মহিউদ্দিন ইবনা আরবির মতো ওয়াহিদাতুল উজুদের আকিদায় বিশ্বাসী হয়ে আহ্লাহিস আলেমরাও মানুষকে গাছ পূজার দাওয়াত দিচ্ছে শুর খিঞ্জির ইত্যাদি সিজা করার দাওয়াত দিচ্ছে মতিউর রহমান মাদানী সাহেব দেওবন্দি উলাম ইকরমের সমালোচনার পূর্বে তার উচিত ছিল যে তিনি বলেন এ কথা উল্লেখ করেন একটা ভিডিও লিকচার এর উপরে দেন যে কাজী শাউকানি তিনি মানুষকে গাছ পূজার দাওয়াত দিয়েছেন কুকুর কুকুর শিওর ইত্যাদিকে সিজদা করার কথা বলেছেন নব সিদ্দিক হাসান খান এই দাওয়াত দিয়েছেন ওহিদুজ্জামান হায়দারাবাদী এই দাওয়াত দিয়েছেন আর এটি হল আহলেদিজদের আকিদা ওয়াহতুলজুদের আকিদা অথচ আফসোসের বিষয় তিনি শুধু দেওবন্দ আমের নামে মিথ্যাচার করেছেন নিজেদের আলেমদের সম্পর্কে একটি টুশব্দও করেননি আমরা এ ধরনের ধোঁকাবাজি মিথ্যাচার থেকে আল্লা সাহায় রহমত আলার কাছে পানা চাই